উরওয়া ইবনু জুবাইর রহমাতুল্লাহ আল্লাহি বলেন আমি আবদুল্লাহ ইবনু আমর ইবনুল আস সদ আল্লাহ্ন নিকটে বললাম মক্কার মুশিক কর্তৃক নবী সাল্লাহ আলাইস্লাম এর সঙ্গে সর্বাপেক্ষা কঠোর আচরণের বর্ণনা দিন তিনি বললেন একদিন নবী সাল্লাহ আল্লাহ সাল্লাম কাবা শরীফের হিজার নামক স্থানে সলাত আদায় করছিলেন তখন উকবাহ ইবনু আবু মুআত এলো এবং তার চাদর দিয়ে নাবী সাল্লা আলাইসাল্লাম এর কণ্ঠনালী পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে ফেলল তখন আবুবাকুর রদিয়া তাল্লাহ এগিয়ে এসে উকবাকে কাঁধে ধরে নবী সাল্লাহু আলাইস্লাম এর নিকট হতে হটিয়ে দিলেন এবং বললেন তোমরা এমন লোককে হত্যা করতে চাও যিনি বলেন একমাত্র আল্লাহি আমার রব